থাকে বিশ থেকে বাইশ দিনের মধ্যে সবগুলো থাকে তো আমরা যদি এই সমস্ত জিনিস দেখ যদি আমরা কিছু শিক্ষা করতে পারে কি কথা বলবো এই দরবারে এই দরবারে কত সন্ত্রাসী কত চোখ কত কত এটা আমরা আমরা যদি আমাদের বুঝ না বড় কি হতে ের মধ্যে আমার আপনার মুসিদ মা শেষ একটা কথা বলব কোমরাত শ্বাসকষ্ট পাই বিদায়ের নোটিশ আসছে আসতেছে এখন যদি মারা যায় তো আস্ত তো না সত্তর সত্তর বছর বয়স হয়েছিল তবে আমাদের জীবনের সার্থকতা ওই সময় হবে দোয়া আমাদের প্রত্যেক এবং আপনার জন্য আল্লাহরিতে পারে না তাহলে আমরা কখনো গেলেও এই স্টেজের থেকে আমার আপনার জন্য দোয়া হবে দোয়া হবে তো তারা যদি অসুস্থ আমিও অসুস্থ হয়ে পড়ছি আমাদের এক নম্বর দোয়া যে এই নথুনপুরকে আমরা গরু করে এই মজমা এই জাল থাকিয়াম পর্যন্ত থাকে এই ব্যাপারে আমাদের গোয়া আমাদের প্রীতি চেষ্টা এগুলা আমাদের করা দরকার এর মধ্যে আমাদের লাভ হবে মরার বাজেও আমরা থাকবো না কবলে যাবো সেদিন তো আমরা প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় এই ময়দানের দিকে খেয়াল করি এই দরবারের দিকে খেয়াল করি এর মধ্যে না কথা পরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইল যে আদৌ আদ এই ময়দানে থাকলে বাঁচা বাছব না রুগী দ্বারা তার আলাদা কথা জায়গায় অপারেশনের আগে রুগী খাইতে যায় না এটা করতে যায় না ওটা করতে যায় না এটা করে কি করে না এই দরবারে তারা এই ঘুমের ঘুম নাই খাওয়া নাই গোসল এই নতুন মতো হাসা করে এখানে যে টিকা তারা থাকবে তাদের হই দরকার সবুজ লাগবে ধৈর্য ধারণ লাগে। আদব সাহস হিম্ব এটি ঠান্ডা পানিতে ওজন করা গরমের মধ্যে এই শীতের মধ্যে এই কুয়াশার মধ্যে এই হরতালের মধ্যে এইরকম কাকুর দিনের ময়দানে আগাইতে পারে তারা বিশ্বাস করে হাতে একদিন হবে আল্লাহর মধ্য সেখানেই হবে কখন বেশ কিছু আছে হরতালের কথা শুনি যায় এখানে যদি রাস্তায় বলি হিম্মতের ময়দানে এটা একটা শর্ত এটাই শিক্ষা করা বুদ্ধি জ্ঞান বুদ্ধিভাবে বলছিলেন সম্ভবত শান হয় একটু আপনার মানজানা হয়তাম না তার মূর্খ হাবা এর সাথে দুনিয়ায় কেউ আত্মীয়তা করে না কথা বুঝছিলেন না আত্মীয়তা করে না আমার আল্লাহুল্লি যত একবারে নাদান যাদের কিছুই বলবে না কিছুই বলবে না এরকম মানুষের সাথে এই এজন্য এরাই শিক্ষা করতে হবে আঘব সাহস জ্ঞান বুদ্ধি জন্মগত কিছু লাগবে যারা নিষ্ঠুর যারা নির্দয় যারা সন্ত্রাসী যারা খনি যারা পরের সম্পদ করে এরকম নির্দয় নিষ্ঠুর যারা যারা পারে না মানুষকে আল্লাহ নিষ্ঠুর মানুষ এই ধর্মের খুব একটা লাভ করতে পারবে না মর্বর এই ইসলাম ধর্ম প্রেমের ধর্ম এর পাশ এটা প্রেমের ধর্ম এটা একটা প্রেমের সাথে আল্লাহ এবং বলতেছিলাম ভালোবাসা মানুষের সাথে নিষ্ঠুর ব্যবহার করে যারা আল্লাহর সাথে প্রেম করতে চায় এদের বুদ্ধি বলতে কিছুই নাই এটা ডাক্তার রুদ্ধ রহমানের কথা তৈরি খেত করতে খাল কিনেছে এই লোকটা যদি হওয়া শেখে এটা যদি খান এ তো আমার পথ নিয়ে যাবে কি করবো কি কোথায় বুঝতে ইজ্জত দেওয়ার মালিককে মেজ্জি করার মালিককে মালিক মালিক আমি একটা কর্মীকে ট্রেনে যদি তালিম দিয়ে বল বানানোর চেষ্টা করি জন্য দোয়া করি জানালে বল মানা আমার যে ছেলে যে নাতি হাতি যারা হাসলে কোন মা ফিলে দি ও আমার সাথে হাতিয়া যায় আমি খুশি আরো বেশি হব। কথা বুঝতেন না তো আমার যে ভাই মুসিদের রোহানি সন্তান তারা যদি আমরা এরকম ভালোবাসি তাদের যদি আদর করে সম্মুখের দিয়ে কাজে লাগান যুবকদেরকে কাজ করে যুবকদের কাজে লাগাবে কি করছে কারণ আমারও তো সত্তর বছর বয়স থাক তো আলহামদুলিল্লাহ কিন্তু নতুন এলাকায় এলাকায় কাজের জোয়া আসার জোয়া দিলাম তাই সাংগঠনিক ভাবে সংগঠনের পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে সাংগঠনের অর্থ কতগুলো আছে এক জেলার কর্মী আর এক জেলায় নিয়োগ দেওয়া এটা আমাদের খুব জিল্ডের বাসিন্দা আব্দুল মান্নার কাগির জেলার এলআই কর্মী কামার সন্ধান আমির সংগঠনের প্রচুর অতীত নগা জেলার কাটন আমির ছিল নগা জেলা ছিল এরকম নিয়োগ দেওয়া তারপরেও আপনারা জানবেন আমারও মানুষ আমিন এর কোন নায়ক নাই মদলিশের সুলা মদলিশা আমিরা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে আমার মুর্শিদ আমার সাহেবগুলি তার হরিদার পুত্রা সন্তান কার ওনাকে নাই আমার নিয়োগ দেওয়া হয়েছে ন্যায়ী মোটামুটি রাজ্য ভাই একবার সর্বসম্মতি ক্রমে ন্যায় নিযুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ওনার সাথে আজকে এরা এরা এরা যদি প্রতিষ্ঠিত হয় এবং এখানে যদি আমরা জন্য ভোয়া করি কাজে না গাই আমার কাজ আরো হবে না আমার কাজ আরো সকালে সন্ধ্যার সময় উঠছে আমি এরকম সেটা পাঠ করছি না আজকে সকালে সারা রাত্রি এত শ্বাসকষ্ট আর কাশি গেছে তো এই মুহূর্তে এই ময়দানে কাজ ধরে রাখতে গেলে এরকম দুর্ভোগ বিপদ আছে আল্লাহর পুলিশ আমি আপনি মরার বয়স আছে এইরকমের যে বড় মত নয় আপনার জন্য জোয়ার মধ্যে থাকে আল্লাহর